আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিনে প্রশংসা যে আল্লাহ একক যার কোন শরিক নেই আল্লাহ রবুলের প্রশংসা আল্লাহ স্থল। তিনি যাকে আশ্রয় দান করেন কেউ তার ক্ষয়ক্ষতি করতে পারেন না আর তিনি যাকে অসহায় ছেড়ে দেন তাকে কোনো আশ্রয়দাতা নেই সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিনের আশ্রয় গ্রহণ করতে হবে আশ্রয় তার কাছ থেকে কামনা করতে হবে এবং এই এই হবে যে আল্লাহর আশ্রয় কামনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবাদত যেমন সাহায্য কামনা আল্লাহর এবাদত ইয়া আবদ ইয়া স্টাইল হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি তোমার কাছেই সাহায্য কামনা করি ইস্তে আনা যেমন সাহায্য কামনা করা এবাদত আশ্রয় কামনা করা আশ্রয় গ্রহণ করা হচ্ছে এবাদত সুতরাং এবাদত একমাত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে তাঁর এবাদত জন্য সৃষ্টি করেছেন এবাদতের যে কোনো ধরনের এবাদত সামান্যতম যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হয় তো তার নাম হচ্ছে বড় শির সেজদা এবাদত একমাত্র আল্লাহর জন্য কোনো ভাগ নেই শেষদার আশ্রয় কামনা স্ত্রী আজ এবাদত সমস্ত রকমের আশ্রয় সমস্ত ক্ষেত্রে আশ্রয় কামনা করতে হবে এক আল্লাহর কাছে সাহায্য কামনা এবাদত সুতরাং আল্লাহর কাছেই সাহায্য কামনা করতে হবে আল্লাহ আইনী আলিক রেখা অসুখ রেখা হোসনে এর করে। বিপদ ফরিয়াদ করা যাকে বলা হয় ইস্ত্র হচ্ছে এবাদত সুতরাং সাধারণ ক্ষেত্রে যে ক্ষেত্রে মানুষ উদ্ধার করতে পারেন না ছোটখাটো বিষয় রয়েছে সেই ক্ষেত্রে বিপদ থেকে উদ্ধার করতে পারে কোন ক্ষেত্রে ফেসে গেছেন আপনাকে হয়তো সেখানে মানুষ ছুটে গিয়ে উদ্ধার করে নিল যারা চোখের সামনে আছে কিন্তু সামান্য ক্ষেত্রে উদ্ধার করতে পারে নিজেই গিয়ে উদ্ধার করতে পারবে না কোনো অনিষ্ট থেকে তো মৃত ব্যক্তি যে কবরে চলে গেছে সে আপনাকে কি উদ্ধার করবে যে তাকে ফরিয়াদ করবেন ইয়া গস হ্যাঁ উদ্ধার কামনা করবেন এবং তাকে বলবেন তিনি মহান হ্যাঁ উদ্ধারকারী কি করে দেয় আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফরিয়াদ করছিলে অসহায় অবস্থায় দুর্গত অবস্থায় দুর্বল অবস্থায় কাফের তোমাদেরকে ঘিরে ফেলেছে বদরের প্রান্তে বদরের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আল্লাহ জিম আল্লাহ যে ওয়াদা করেছে ওদা পূরণ করো আল্লাহ নিয়ে এসেছি এদেরকে যদি ধ্বংস করে দাও আজকে কাফেদের সামনে হারিয়ে দাও পরাজিত করে দাও পৃথিবীতে কখনো তোমার এবাদত করার লোক পাওয়া যাবে না সুতরাং আমাদেরকে উদ্ধার করো বলছিলাম যে ইস্তেগাসা ইস্তেয়া ইস্তি এগুলি হচ্ছে বিভিন্ন রকমের বাছনিক এবাদত जवान एबाद जवान द्वारा मानस फरियाद कर जवान द्वारा सहायार द्वारा मानुष आश्रय ग्रहण कर आगे यहाँ अंतर हुई अंतर आश्रय चाहिए अंतर सहाना करना फरिया कर तक मानुषर मुख दिए फरिया कथा आश्रयनार कथा अथवा सहाज्य कमार कथा बेर এই এবাদতার আল্লাহর সৃষ্টি করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা কয়েক সপ্তাহ থেকে চলছে ইস্তি আজ সম্পর্কে অর্থাৎ আল্লাহর আশ্রয় কামনা সম্পর্কে আজকে তৃতীয় পর্ব ইনশা আল্লাহ পুরা করব चेषा करुआ रीम सल्लाम हादीसे तब अदिक दुआलशन कर चेष्टा कर बाकी क्षेत्र पदापदे पड़ल निजे भाषा आल्ला इश्तेजा करते आश्रयना करते आल्लाश्रयन करतेज भाषा निजे भाषा तो जायज रही তবে নবী করিম সাল্লা আগে বর্ণিত আল্লাহবুল্লা ইস্তে কামনাগুলি শিখেছেন সেটা এক নম্বরে আপনাকে মুখস্থ করা উচিত এবং পড়া উচিত আর তারপরে নবী করিম সাল্লামের হাদিসে বিভিন্ন ক্ষেত্রে যে দোয়াগুলি এসছে ইস্তেহাজা আশ্রয় গ্রহণের জন্য সমস্ত রকমের বা বিভিন্ন রকমের অনিষ্ট থেকে দিন দুনিয়া ইহকাল পরকালের সেগুলি मुखस्थ कर मतलब हदीस हदीसर दुआ बाकी कुरानी दुआ पर्व आलोचना आज के शुरू करब মা আয়সর আল্লাহ আনহার বর্ণিত একটি হাদিস দিয়ে সে বোারিতে রয়েছে আখবর আপনি বলছেন তার কাছ থেকে যে বর্ণনাকারী বা তার ছাত্র থাকে আন্না রসুল আল্লাহ খান ইয়ুফ ইসলাদ রসুলাম নামাজের ভিতরে এই দোয়া করতেন नाम दुआा कर नाम कर बारिक आलम्मद पढ़े सालाम आगे समय टूटा फिर नाम दो क्षेत्र मानुषरा सहिस्ल नाम नाम अधिकांश लोक शिखे ना যার ফলে নামাজের ভিতরে দোয়া করে না নামাজের ভিতরে নামাজই পড়ে শুধু নামাজের ভিতরে শুধু নামাজই পড়ে নামাজের ভিতরে কিছু করতে বলা হয়েছে এখন আমার দোয়া করার সুযোগ হয়েছে অথচ যেটা ভুল ধারণা এই ফর্মুলাটাই ভুল আসলে জি জি হ্যাঁ যখন সাক্ষাৎ শেষ হ্যাঁ যখন মজলিস বরখাস্ত বোঝা গেছে কিনা যখন নির্জনে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্টের সময়টা শেষ সেই সময় আপনি যদি আরজি পেশ করেন কোনো বড় ব্যক্তিত্বের সামনে তো এটা আপনার কি যুক্তিসঙ্গত কাজ আর এটা আপনার জন্য ফলপ্রসূ কাজ না আপনাকে মানুষের অজ্ঞ মূর্খ বলবে বুঝতে পারছেন আমার কথা কিনা কোন মন্ত্রী মিস্টার কাছে সময় নিয়েছেন হ্যাঁ সকাল দশটার সময় আপনাকে দশ মিনিট সময় দেওয়ার বুঝা গেছে রাষ্ট্রপতির কাছে সময় নিয়েছেন অমুক সময় এত টাইম আপনাকে দেওয়া হইল পার্সোনাল আপনার কথা আছে সাক্ষাৎ করবে ঠিক পেয়েছেন আর তারপর তারপরে কেমন আছেন ভালো আছেন গল্প গুজব করে শেষ করে দিলেন আর তারপরে মজলিশ বরখাস্ত হচ্ছে তখন তার কাছে আপনার দরখাস্ত আর্জি পেশ করছেন যে এই গরজ আপনার রয়েছে তার কাছে যে আমার ছেলেটার চাকরি অথবা আমার চাকরি তা আপনি কি জ্ঞানী মানুষ হ্যাঁ না জ্ঞানী না আপনি ঠিকই তো মানে ওইসব লোকদের সম্মিলিত মোনাজা যারা নামাজ থেকে সালাম তাল্লাম ফিরার পরে তারপরে শুরু করে আমিন এই এই ব্যাখ্যাগুলি আমাদের দেশের জনগণের কাছে আলিম সমাজ করার সোনার অনুসারী না হওয়ার কারণে পৌঁছায়নি শেখ হল ইসমাই রাহমা তার ছাত্র ইম রাহে তার আগে সমস্ত আইমাই কেন সালাফি সালী তাদের তরিকাই এটা ছিল এবং তার আগে তার আগে যে নামাজের ভিতরে মেহনত করো পরিশ্রম করো এটা কোন ক্ষেত্রে রয়েছে নামাজের বাইরে নামাজের ভিতরে নামাজের ভিতরে সেজদাতে সেজদার কথা রয়েছে যখন সব বেশি নিকটবর্তী হওয়া আল্লাহ তালে সেজদার ভিতরে দোয়ার হাদিস কারণ যারা পৌঁছিয়েছে তারা এসব কথা পৌঁছায়নি না জানার কারণে হোক অথবা না জানার ভান করে হোক হোক না কেন গতি যা দেখেছে ওই দেখা দেখি ওটাই শিখেছে আর শিখেছে এই দোয়াটি করতেন সালাম ফিরার আগে আল্লাহ করছি কবরের আজাম থেকে কবর আজব থেকে আশ্রয় গ্রহণটি একবারে আমাদের শুধু মুখে মুখে শুধু না বরং অন্তর থেকে চাই তবে বড় তাগিদ করেছেন এই মর্মে অনেকগুলি হাদিস হয়েছে তা আউবিল আজাবিল কবরে কবর আজাব সত্য সুতরাং তোমরা কবর আজাব থেকে গ্রহণ করো কারণ কবর এমন একটা জায়গা সবাইকে যেতে হবে রিব মন্দ সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে না বীর রসুল থেকে শুরু করে সবাইকে যেতে হবে মাটিতে যেতেই হবে যাদেরকে কবরে দাফন করা হয় না তাদেরকে ওখানে যেতে হবে ও যেতে হবে বার চাকরির জগতে যেতেই হবে সুতরাং এই বিষয়টি শুধু মুখে মুখে চাইলে হবে না অন্তর থেকে চাইতে হবে অধিকাংশ মানুষ আমরা সত্যি কবরের জীবন সম্পর্কে ওই জীবনটা আমাদের সুখ শান্তির কাছে অনেক কিছু আমরা খুব আগ্রহের সাথে চাই আর একগ্র চিত্তে চাই কায়মনে চাই খুব একবার জোর দিয়ে চাই কিন্তু কবর আজাব থেকে যে পানা চাইবেন আশ্রয় চাইবেন এটা হয়তো এমনি তো মৌখিক আশ্রয় গ্রহণ করছি কারণ দাজের ফিতনা যখন হবে আল্লাহ না করে দাজজালের যুগ আমরা পাই তার আগে যেন ভালো মানুষরা দুনিয়া থেকে চলে যায় না হইলে উপায় নেই ফিতনা থেকে एकम्र लो से लोक ही आल्ला जा कर जाल आजकल सामान्य कि देखिए कमल हो মানুষকে মুসরেক বানিয়ে দিচ্ছে হ্যাঁ মাজার পুজারিতে দল বাড়তেই আছে বাড়তেই আছে পীরপন্থীতে দল বাড়তেই আছে তাহলে যে যেই ব্যক্তি আল্লাহর কাজ করে দেখিয়ে দেবে বৃষ্টি বর্ষণ করবে সাতে সাতে ফসল হবে কেটে আসবেন আর যা চাইবেন তাই দিতে পারবে যা খেয়ে যে জিনিস দেবে মাটিকে স্বর্ণ বানিয়ে দিয়ে দিবে কেন বিভ্রান্ত হবে না মানুষ তাই তো আল্লাহ চলে আসছে কিন্তু নবী বলছেন দেখো ইন্না রব্বা কুম্লা হিসাবে আবার তোমাদের আল্লাহ তোমাদের রব কিন্তু কানা না আর ইদাজ্জাল হবে কানা হবে একটা ভালো করে তোমরা শুধু আল্লাহ ও ফেতনাথিল মামাতে আল্লাহ তোমার আশয় গ্রহণ করছি সারা জীবনের ফেতনা থেকে আর মরনের ফিতনা থেকে মরণের সময় ফিতনা থেকে মরণের পরের ফেতনা থেকে মরনের সময় ফিতনা যে পীর ধরবেন না তো মরণের সময় আপনার ইমান কে রক্ষা করবে এই হকানি পীরদের কিতাবে লিখ আছে জি আছে না নাই পড়েছেন জি হ্যাঁ আমি যে কিতাবগুলি আলোচনা করেছি তাতে আছে না ধরলে আপনাকে মতের সময় কে আপনার ইমান যে হরণ করতে চেয়ে রক্ষা করবে ওদের রক্ষা করি আশ্রয়দাতা হ্যাঁ হচ্ছে না কিন্তু আমাদের আশ্রয়দাতা রক্ষাকারী আল্লাহ যারা ফলে ওরা আগে ইমান হারিয়ে সব কথার রেছে আর যারা আল্লাহকে আশ্রয়দাতা বলে ধরেছে তাদের ইমান হরণ করতে সাইতে পারবে না ইমামা আমাদের চেষ্টা করেছিল কিন্তু পারেনি নেক লোক যারা তৌহিদে বিশ্বাসী সন্ন্যার অনুসারী তাদের ইমান কে হরণ করার বিভ্রান্ত করার চেষ্টা করবে বিভিন্ন প্রলোভন দিবে কিন্তু পারবে না পারবে না পারবে কারা ওই বিদাতি গুলোকে ওই যারা সিরকি আঁকি দা রাখে তাদেরকে পারবে যারা মনে করে যে আল্লাহর কাজগুলি ভাগ বন্টন করে গোস কুতুবকে দেওয়া আছে তাদের কি পারবে জি তৌহিদ জনতাকে পারবে না এই জন্য এটা কথা আমার না কোরআনিকিমের কথা যখন ইবলিশ কাছে। যে আল্লাহ তোমার সমস্ত বান্দাকে গোমরা করব এই ক্ষমতা দাও তো আল্লাহ কি বললেন তোমাকে ছাড় দেওয়া হই যা ক্ষমতা দেওয়া হইলে ছাড় দেওয়া হইলা তখন ইবলিশ বলছে ইল্লা এবাদাকা এবার তবে তোমার খালিজ নিখুত নির্ভেজাল যেগুলো বান্দা ভেজাল মুক্ত বান্দা সিরকের ভেজাল থেকে বেদাতের ভেজাল থেকে হ্যাঁ এই সব আল্লাহ যেসব কাজ করে এসব কাজ অসাধারণ কাজগুলি দিয়ে রেখেছেন আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে এসব ভেজাল যুক্ত আকিদাওয়ালা লোকেরা এরা মুখলা সিন না হচ্ছে তৌহিদ আল্লাহ জি ফদিল্লাহ মুখল্লাহদ্দিন আবুদুল্লাহ মুখলসীন আল্লাহদ্দিন তো মুখলে সিন মানে যাদের তৌহিদে কোনো ভেজাল নেই তাদের নবীর অনুসরণে কোনো ভেজাল নেই ওদেরকে শয়তান পারবেন নিজে বলেছে কখনো পারবেন ক্ষেত্রে দেখেন ক্ষেত্রে ক্ষেত্রে নয় দিন বিষয়ে নয় দুনিয়ার বিষয় জিন শৈতানের হ্যাঁ জিনভূতের উপদ্রব ও বেদাতীদের বাড়িতে বেশি থাকে যা দুটোনার উপদ্রব হ্যাঁ ওই বেদাতি আখিদার লোকদের বাড়িতে বেশি থাকে ওদের পরিবারে বেশি থাকে তৌহিদ পন্থীদের বাড়িতে ওই সব খুব কম থাকে মতের ফিতনা হচ্ছে কবরা যাবে ফেতনা আল্লাহিনী আউজুবাহরাম হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি সমস্ত গন থেকে আর রিন থেকে গনার সাথে মেলিয়ে ঋণ কে বলেছেন গোনা এবং ঋণ যেমন গোনা বিপজ্জনক ধ্বংসাত্মক তেমন মানুষের ওপর ঋণের বোঝা হচ্ছে ধ্বংসাত্মক এই দুটি দোয়া একসাথে করেছেন এবং এই দোয়া শিখিয়েছেন প্রশ্ন সাহাবির হল ফাঁকা একজন জিজ্ঞাসা কারি রসুর উল্লাহামকে জিজ্ঞেস করলেন সাহাবি মা আক্তার ইদ মিনাল মগরম আল্লা রসুল সাল আপনি এত বেশি কেন ঋণ থেকে আল্লাহ কামনা করছেন ঋণ নিয়ে আছে ঠিক আছে আমি কাজ চালাচ্ছি টাকা পয়সা ধার খরচ নিয়ে দিয়ে দেবো অসুবিধাটা কি অনেকে ভাবে এইরকম অনেকে ভাবে যে অসুবিধা আমার কাছে যদি নাও থাকে তো আমার মেলা বন্ধু মহল আত্মীয় স্বজন আছে হ্যাঁ मानुषर का हिरो घर वर्च कम তেমন ঋণের অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহ সাহি জিজ্ঞাসা করলেন মাথা আপনি ঋণ থেকে ঋণের বোঝা থেকে এত বেশি কেন আশ্রয় চান আল্লাহর পানা চান আল্লাহর কাছে পানা চান ফাঁকা আল্লাহ নবী কেন শোনো सत्य कथा पा कह मिथ्या प्रथम धारणा मिथ्या छे ছয় দিনে দিদা বোঝা গেছে তারপরে ও ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ওটাকে পিছাচ্ছে তারপরে যখন পেমেন্ট করতে পারছেন না তখন যদি বলে যে ভাই দিতে পারছে না আরো এক বছর লাগবে তাহলে তো আরো কাল খেতে হবে হ্যাঁ বা গলে গামছা দিতে পারে তখন ও দিতে আসলে দিবে না কিন্তু বলছে ভাই আমাকে আর সপ্তাহ খানিক টাইম দেন ও এক সপ্তাহ দিবেই না কত রকমের মিথ্যা কথা বলবে জান বাঁচাবার জন্য মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন কথা বললে ফাঁকা যা মিথ্যা কথা বলে মানুষের সাথে ভাই ঠিক আছে করে আর ছোট মোনাফিক হয় একদিনে যেমন হ্যাঁ মায়ের পেট থেকে বড় ডাকাত পয়দা হয় সে ডাকাতেরা ছোট ডাকাত বড়ো ডাকাত হয় ছোট চোর বড় চোর হয় ছোট মস্তান বড় মস্তান হয় হ্যাঁ ওই রকমই ছোট মোনাফিক বড় মোনাফিক হয় ছোট কাফের বড় কাফের হয় ছোট মুশরিক বড় মুশ্রিক হয় संख्यार पारि पड़बे जे तुके वाला चपीयी लिपते आज के बेदा कल के এটা শুধু কথা না বাস্তবে আমার পাশের একটা গ্রাম ছিল ছিল তারা তারপরে পাশের গ্রাম আমার তো আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে ঘটনা বলছি ছোট কালে আমরা ছোট তখন পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা যখন আহাদিস হয়ে গেল তখন গ্রাম ও চেষ্টা করেছে দশ চেষ্টা করেছে যে গোটা গ্রামটাকে নিয়ে আমি পরিবর্তন হবো কিন্তু গ্রাম দুই ভাগে ভাগ ওর সাথে ৪০ শতাংশ ষাট শতাংশ বিরোধী হয়ে গেল তখন তাকে মসজিদ থেকে উৎখাত হইতে হলো আলাদা একটা মসজিদ করে চল্লিশ আহ দুইশো ঘরের গ্রাম ধরেন ৪০ শতাংশ নিয়ে এক দেড়শো ঘর নিয়ে সে আলাদা হইলো আর ওইরকম আর থাকলো একদল তাদের তরিকে থাকলো এই লোকটি দশ পনেরো বছর দেবো না দেখলো না না আমি এই বেদাত থেকে মুক্তি শুয়ে হয়ে গেল বেশ কিছু ঘর বাড়ি বা মহল্লার লক্ষ্যে নিয়ে এলাকার লক্ষ্যে নিয়ে বাকিরা এমন বিরোধী হয়ে যে বক্তা নিয়ে আসলে বেরুলবি বক্তা নিয়ে আসলো পীর নিয়ে আসলো ওরা বড় জালসা মাহফিল করলো আর সেই মহফিলের ছোট তো আমরা আলম সাহেব আলম সাহেব হয়ে গেছে এর পুছা পনেরো বছর নামাজ পড়েছেন পনেরো বছর আপনাদের নামাজ হয়নি পনেরো বছর আপনাদের নামাজ হয়নি তখন এরা জালসা করলো বা মাঝে মাঝে মাহফিল হইতে থাকে গ্রামের লোকের সাথে দেখা শেখাতে হয় তোমাদের তো পিস তোমাদের পনেরো বছর নামাজ হয়নি তোমরা ছিল দেবন্দী কৌমি আজকে হয়ে গেল কি বেরল বি হয়ে গেল মাজারপন্থী হয়ে গেল আজকে রেবেদাতি কালকের মুসিখ হয়ে পড়লো মানুষ যখন একটা দুটা পাপ করতে থাকে তখন বড় পাপ হয়ে যায় অনেক পাপে পাড়ো পাঠকানি থেকে আব্দুল আব্বাস রাজি আল্লাহা বর্ণনা করছেন আল্লাহ স্মরণ নিতেন এই দুই নাতির জন্য যে আল্লাহ তুমি আমার এই দুই নাতি হাসান হুসেন কে আশ্রয় দান করো তুমি সুরক্ষিত রাখো হেফাজতে রাখো আর তার সাথে বলতেন ইসমাইল এবং ইসাক এই দুই ছেলেকে আল্লাহর আশ্রয় রাখতেন তিনি তার মানে এটা হচ্ছে ইব্রাহিম সন্ন্যত ইব্রাহিম আলী ইসলামের প্রাচীন সন্ন্যত আল্লাহর আশ্রয় ছেলে মেয়েদেরকে রাখা যায় আল্লাহ তুই আমার ছেলে মেয়েদেরকে তুমি আশ্রয় দান করো হেফাজত দান করো সুরক্ষিত রাখো এই দুয়ার দ্বারা যে দোয়াটি আসছে এই দোয়ার দ্বারা আল্লাহ রাখতেন ইসহাক ইসম এবং ইসহা আল আর বলতেন দোয়া আউজ্লাহ মিনকুল্ল শানি আইনিন আইনিনা আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যাবলির বা বাক্য সমূহের मिनकुल्ले शैत प्रत्येक शैतान थी वाहन प्रत्येक विषा जीव जन्तु थे विषक्त जीव जंतु सांप ये विषक्तुन आईन ला क्षति साधन कारी बद नजर थे नजर पड़ले क्षति बद नजर लेगे जा नजर पड़े अनेक समय नजर एत खराब था निजे कंट्रोले करते হিংসা যদি হয় দেখার সাথে সাথে তো বদনজর তো লাগবে এত সুন্দর আপনার ছেলের লেকচার ছেলে এত ভালো ইত্যাদি ইত্যাদি যদি এইরকম বলে আপনার গাড়িটা এত সুন্দর মাশা বলল না আপনার কি বাড়ি তৈরি করেছেন চমৎকার বাড়ি এই রকম যারা বলে যদি হিংসা ভিতরে থাকে তাহলে আর অনেক হিংসা থাকে না কিন্তু ও হচ্ছে এই চরিত্র খারাপ। বেচারা যদি বদনিয়ত নাও করে তবুও বদ নজর লেগে যায় এই রকম মানুষ মহিলা পুরুষ সবার মধ্যে আছে যদি জানতে পারা যায় যে এই মহিলা বাড়িতে আসলে কোনো না কোনো একটা ক্ষতি দেখা যাবে কেউ অসুস্থ হয়ে যাবে না হলে কোন একটা কিছু দেখা যাবে তাহলে ভালো যে মজলিশে বসিয়ে দিল রুমে বসিয়ে দিল গেস্টদেরকে ওখানি থাকবে একটু এদিকে নটবে না ঠিক না তা আমাদের দেশে তো মহিলা আসে একটা একটা করে উকি মেরে মেরে সব দেখবে কোন ঘরে বাড়ির মালিক থাকে কোন ঘরে বড় বউ থাকে মেজ বউ থাকে সেজ বউ থাকে কোনখানে তোমার মেয়েরা থাকে সব দেখবে এগুলো আসলে ভালো কাজ না এই যে আমাদের দেশের ট্রেডিশন যে মন্দির ভালো নাই প্রত্যেকটা ঘর দেখবে বাইরের লোক এসে খারাপ আর এ নিয়ে কি যে কিচ্ছা কাহিনী করবে আল্লাহ তিলকে তাল করবে খাম খেতে ক্রিটিসাইজ করবে আরো কত কি করবে দোষ খুঁজার চেষ্টা করবে সুতরাং দিতে হবে না এটা হচ্ছে তরিখা এইরকম বাড়ি তৈরি করেন সৌদি আরবে এইরকম এই হাদিসটি অন্য ভাষা দিয়ে আছে এতে ছিল আউজাত আমি আশ্রয় গ্রহণ করছি নিজের জন্য এবং আমার ছেলেমেয়ের জন্য আমার এই দুই নাতির জন্য ইত্যাদি যেটা নিয়োগ করলেন আউজ দিয়ে बचन अः कैक जन आई जो इत्यादि ना हमको आगे पढ़ले चलोजा पढ़ले चलो এই বলে তারপরে বলতেন কানা আবুকুম তোমাদের পিতা ইব্রাহিম আলী সালাম ইয়াউদা এই দুটি পড়ে আশ্রয় রাখতেন এ কাকে ইসমাইল এবং ইসহা কালা নয় বরং আল্লাহর গুণ গত সপ্তাহে বলেছিলাম ব্যাখ্যা জানা আছে কারণ এখানে আশ্রয় গ্রহণ করেছেন নবীলাম কিসের হ্যাঁ কিসের আল্লাহর কালেমার আর আল্লাহ সৃষ্টির আপনি আশ্রয় গ্রহণ করলেন তাহলে যদি এটা মখলুক হয় তাহলে আপনি সির কি কাজ করে ফেললেন মুশরিক হয়ে গেলেন তাহলে ঠিক না তাহলে এই হাদিস যদি মানে তাহলে তারা মোতাজেল আকিদার যারা ভ্রান্ত যেমন মামুন রশিদ মোতাজলা হয়ে গেছিল আর হারুন রশিদের কয়েক আমরা তারা রাজা তারা মোতাজেলা হয়ে এই সেই যুগের অধিকাংশ বি বিভ্রান্ত গুমরা হয়ে গেছিল মোতাজেল আর এই মাহামদ কে আল্লাহ সেই যুগে এই তজিদির এই সংস্কারের জন্য আল্লাহ তাকে সেই সময় তাকে হায়াত দান করেছে এবং তাকে অটলতা ইস্তেফামা দান করেছিলেন তিনি যদি বহিকে যেতেন এদিকে গড়বড়িয়ে দিতেন সারা ওম্মতই গুমরা হয়ে যেত পুরো ওম্মত গুমরা হয়ে যেত আমার উম্মতের একটা দল ক্ষুদ্র হলেও সবসময় হকের ওপর সত্যের ওপর বিজয়ী থাকবে সাহায্য প্রাপ্ত থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল ফিরকায় না এই ছিল হাদিস তাহলে আউজ বেকালিমাতিল এই বদনজর থেকে রক্ষার জন্য দুয়া পড়তে পারেন নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য আর বাইরে নিয়ে যাচ্ছেন পড়ে নেন বাইরে মেলা লোকের নজর পড়বে ওই জোকা ওই জোকুম ওই জোকা বেকালিমাতিল্লাহিন কুল সহ এইভাবে পড়ে নেবেন যেমন এই হাদিস ওই বাক্য দিয়ে আছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা ওই হাদিসের ওই হাদিসে এসছে আর আমাদের মানুষরা ছেলে মেয়েদেরকে বদনজর থেকে বাঁচার জন্য মেলাজ কাজ করে বেদাতি কাজ করে তাবিজ আর টিপ কালো টিপ কাজলের টিপ তাও আবার হ্যাঁ টানা করে এই দিকে না এডিয়া দেয় করে দিকে নাকি ওতে বদনজর রক্ষা রক্ষা করবে তার মানে এই টিপ হচ্ছে রক্ষাকারী তাদের সে আর কি দেয় क्षा कर रक्षा आल्ला रक्षा विषय अनेक लोक करा लोक बुजेना पोशाक टोशा दिए ढाई हाथ ढाका কি আজকাল এমন জামা বেরিয়েছে যে জামাতে শুধু এখানে কি আছে আর হয়তো হাতগুলো দেখতে খুব সুন্দর লাগছে সেখানে নজর পড়ে গেল কারো বদনজর বদনজর লাগতে পারে পারে না সর্বনাশ হয়ে যাবে অসুস্থ তো হবেই ছাড়াও পাগল হয়ে যেতে পারে মরে যেতে পারে যে বদনজরে মানুষ মারা যায় বদনজরে মানুষ মানা যায় বহু হাদিস তারা প্রমাণিত হাড়িতে পৌঁছে দেয় হাদিস আছে কেদুর আর কবর কেদুর মানে হচ্ছে পাতিল যে পাতিল পাক গোস করা হয় তো উঠ কে কোথায় পৌঁছে দেয় মানে উঠ মরতে যাচ্ছে তো কি করবেন জবাই করে দেবেন জবাই করে যাবে কোথায় কবরে পৌঁছে দেয় মানে অনেক সময় মানুষ বদনজরের কারণে মারা যায় তো সহজ বিষয় অনেকে নতুন গাড়ি নিয়ে শুধু ঘুরে বেড়ায় এদিক সেদিক এক ভুল নতুন গাড়ি কিনেছেন একটু চোখের আড়ালে থাকার চেষ্টা করে হ্যাঁ কত ইনকাম করে নতুন গাড়ি কিনেছে এতেই তারপর বদনজর লাগবে জি হ্যা আর অনেক সময় আপনার আশেপাশের লোক আপনার দেশের মানুষ তারপরে হিংসা হবে যে আমরা কিনতে পারি না আমরা ড্রাইভিং লাইসেন্স করতে পারি না সেগুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে নজর থেকে আবুল আসলামী থেকে বর্ণিত আর একটি হাদিস্ক বলছেন কাল খানা রসুর উল্লাহাম বলতেন দোয়া ইস্তি আজার দোয়াই আল্লাহ হাদমে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এতে সামিল সেটা হাদে দেয়ালে হইতে পারে যে বিল্ডিং ভেঙে পড়ে গেল। অথবা যে কোনো জায়গায় কোনো কিছু ভেঙে পড়ে গেল মারা গেলেন হ্যাঁ এই সব থেকে आश्रयी पड़े ध्वस दिए पहाड़ आचारे ऊंचा जैसे डूबे ध्वस हमारय कर रक्षा करो डूबे बन बनार देश नदी नाल देश अपने देश सूतरा चौद्रश वर्षर आगे दुआ কিন্তু আমল কি করি আমরা আমল করবেন আপনি বন্যার সময় সফরে যাচ্ছেন নৌকোতে চাপছেন দোয়া করেন শুধু শুধু পাহাড় পর্বত থেকে আছাড়ে পড়া নাই বরং প্লেন দুর্ঘটনাও তাদের সামের মেনার ওয়াল এবং আগুন লাগার অনিষ্ট থেকে আগুন লেগে গেল বাড়িতে ঘুমিয়ে আছেন খবরই পেলেন না একজন নিঃসন্দেহ যারা এইরকম ইমানের অবস্থায় ভালো মানুষ আগুনের জলে যদি মারা যায় অথবা ডুবে মারা যায় শহীদ হবে কিন্তু আপনি সেগুলি থেকে এই অনিশ্চয় থেকে বাঁচার তো চেষ্টা করবেন দুয়ার মাধ্যমে দোয়া হচ্ছে একটা বড় সুরক্ষার ব্যবস্থা এই সুরক্ষার ব্যবস্থা আসলো কতগুলি গুরুত্বপূর্ণ আর তোমার আশ্রয় গ্রহণ করছি যাতে করে মৃত্যুর সময় শয়তান আমাকে উস্কানি দিতে পারে মা শয়তান আমাকে আমাকে আমার ক্ষতি না করতে পারে যাতে তোমার রাস্তায় বেরিয়ে দেখি দেখে মৃত্যুবরণ না করি কাফেরকে যেন পিঠ না দেখাইতে হয় পিঠ দেখে মৃত্যুবরণ করা মার খাওয়া আর মরে যাওয়া হচ্ছে পশু পাখির মতো মরে যাওয়া হ্যাঁ আর মরবো মারি দশজন মরবো মারি জি মুখ বেলান মারবেন মুদ বেরান না মরবেন তো মুখ বেলান সামনে মরবো কিন্তু মুদ পালাচ্ছে আর মারবে এটা কাপড় এটা অনিষ্ট এর থেকে আশ্রয় গ্রহণ কিন্তু তারপর আশ্রয় গ্রহণ করেন কারণ কষ্টদায়ক মৃত্যু আর তারপরে এইটা সাধারণ মৃত্যু নয় সুতরাং এইরকম মৃত্যু থেকে আশ্রয় কামনা করেন নবী কারিম আশ্রয় কামনা করেছেন সোনান এবং আল্লাহ আলবানির গবেষণা এবং আবু রয়েছে বাক্যগুলির মাধ্যমে আশ্রয় গ্রহণ করতেন আল্লাহ কানাইকুল বলতেন আল্লাহাল থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার বারধক্য থেকে ওয়াল জুবুন আর কাপুরুষতা থেকে অল্পতা থেকে এবং সেটা যেন আমাদের আমারও জন্য মন্দ না হয় আপনার বয়স বেশি হওয়াটা যেন আপনার জন্য মন্দ না হয় আপনার পরিবারের জন্য মন্দ না হয় আপনার ছেলেমেয়ের জন্য মন্দ না হয় অসুল কেবার শুধু কি আমার বার্ধক্য থেকে এমন বার্ধক্য যে বার্ধক্য এখানে আলোচনা করে সেটা হচ্ছে আল্লাহ আমাকে নিষ্ক্রিয় আয়ুতে পৌঁছে দিও না এর থেকে আশ্রয় কামনা করছি এমন আয়ুতে পৌঁছে গেলাম নিষ্ক্রিয় নিজে ভাতটা তুলে খেতে পারেন না নিজের পেশার পায়খানা নিজে সাফ করতে পারছেন না এটা এই মাছাটার কোন মূল্য নেই সালামত অথবা বলছে কি যে বিপদে আছে কি যে আজাবে আছে আল্লাহ জানে কত শাস্তি অথবা আইসিউতে একবার মোমুরস অবস্থায় বেহস হয়ে আছে এগুলো আল্লাহ আজব এগুলো আশ্রয় কামনা করেন এগুলো ভালো জীবন না জি আগের বাক্য গুলি সব গুলি এসছে এর আগের হাদিস গুলিতে বা দোয়া গুলিতে অতিরিক্ত এতে অমিনের ফিতনা তেলা স্বচ্ছলতার ফেতনার অনিষ্ট থেকে সচ্ছলতা অধিকাংশ লোককে গুমরা করে অভাব অল্প লোককে গুমরা করে পথভ্রষ্ট করে কিন্তু বেশি টাকা পয়সা অধিকাংশ লোককে গুমরা করে বেশি পয়সা আপনার হচ্ছে না সেজন্য আপনি অনেক সময় প্রেশান থাকেন কিন্তু আপনি এটা বুঝেন না যে আমার কাছে বেশি পয়সা হইলেই হয়তো আমাকে জাহান নামে যেতে হয় দারিদ্রের তার বিপরীত দারিদ্রের ফিতনা থেকেও তোমার আশ্রয় গ্রহণ করছি অভাব স্বভাব নষ্ট না করে আর পয়সা যেন ইমান কেড়ে না নে পয়সা কি যে ভোগ বিলাসে খরচ করে दाम चार लक्ष रियल शोरूम घड़ी गोटा घड़ी दाम हल तीन लक्ष रियल कि चिंता करें तो अबक सुनी जे लोकटा एक लक्ष लो रियल घड़ी पड़े से आल्लर का जवाब देवे आज की মুসলিম ভাই বোনা খেতে পাই না বস্ত্র পাই না শীত বস্ত্র নেই মুসলিম জাতির কাছে হয় এটা সম্পর্কে আলোচনা হাতে বলে শেষ করা যাবে না যে কত অসহায় অবস্থা মুসলিম জাতির যেই কাজগুলি করার সব জায়গায় অনুমতি আছে সেই কাজের ক্ষেত্রে মুসলিমের অভাবে শেষ নেই ইসলামের খেত না। নাই একটা রিয়াল ইসলামের খেত মতো খরচ করবে না একটা বাংলাদেশ থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে চলে আসলো এক ভদ্র লোকের কথা দেশের এক রাতে তিরিশ লক্ষ তার বিল তার কি আইয়াসি ভোগবিলাসী করেছে কি জীবন। তো এই হচ্ছে এক শ্রেণীর মুসলিমদের জিন্দিগি যারা মুসলিম জবাব আল্লাহ আল্লাহ জানা হেফাজত করেন্লাহ এই গুলির মাধ্যমে দোয়া করতেন বা এই বাক্যগুলির মাধ্যমে দোয়া করতেন আল্লাহ আল্লাহ তোমার আশাই গ্রহণ করছি ঋণের বোঝা থেকে বা আমার উপর আধিপত্য থেকে ঋণ আমার উপর চেপে যাক চাপ থেকে আবুবে এবং শত্রুর আধিপত্য থেকে শত্রু যাতে করে আমার উপর আধিপত্য কায়েম না করে দেয় বা শত্রু আমাদের উপর ছেয়ে না যায় অসামাতিল আদায় এবং দুশ্মন হাসা থেকে তারপরে হাতিস ভাব থেকে আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তোমার আশয় গ্রহণ করছি স্বল্পতা থেকে এত কম এত কম যে যাতে করতে পারেন না যদি বেতন এত কম হয় নিজের খেয়ে মাসে যে টাকাটা পাঠাবেন তো স্ত্রীর হয়ে যাচ্ছে স্ত্রীকে দিলে বাপ মা নারাজ আর বাপ মা দিলে তো স্ত্রী কে দেবে আর স্ত্রী ছেলে মেয়ে নারাজ অসন্তোষ হিমশি খাচ্ছেন পেরেশানির শেষ নেই এটা হচ্ছে কিল্লা স্বল্পতা রিল্লা এবং লাঞ্ছনা লাঞ্ছনা এমন যে কোন ক্ষেত্রে লাঞ্ছিত খারাপ স্বভাব তার থেকে যার কারণে লাঞ্ছিত অত্যাচার না হয় আমার উপর যেন কারো জুলুম না হয় নাসাই হাদিস আল্লাহ আলবানী হাদিস বলে সাইয়াতে রয়েছে সহিব দাও রয়েছে বিভিন্ন হাদিসের কিতাবে এই গবেষণাটি রয়েছে এক লোক জিজ্ঞেস করলো নবিসাম কে তাদের বিল কুফরে হে আল্লাহ রসুল আপনি ঋণকে কুফরীর সমান করে দিলেন আল্লাহমাল কুফরে ওদ্যিনে একসাথে বয়ন করে একবারে সমান করি দিন একজন কাফের আরেকজন ঋণগ্রস্ত দুজনকে সমান করে বর্ণনা করেছে দুজনের জীবনে একই রকম না কারণ যেমন সর্বনাশ করে মানুষের বোঝা সর্বনাশ করে ঋণ পরিশোধের ব্যবস্থা নাই ক্যাপাসিটি নাই আপনি কেন নেবেন ঋণ নিল এমন ভাবে ঋণ নিতে হবে যাতে এটা আমি যে কোনোভাবে করিতে পারো আমার বেতনের ক্যাপাসিটি আছে অথবা সার্ভিস বেনিফিট এ ক্যাপাসিটি আপনারা বুঝছেন তাই না অসুবিধা নেই কিচ্ছু না থাকে আমি এখানে থেকে সার্ভিস বেনিফিট উঠিয়া দিয়ে মুক্ত হইতে পারব অথবা এতটা ইমানে ইমানে হিম্মত আছে আর আপনার ব্যাকগ্রাউন্ড আছে দেশের যে আমি যদি এখানে নাও পরিশোধ করতে পারি দেশে আমার অনেক কিছু আছে আর আমার ইমান এতটুকু আছে যে আমি একটা পয়সা কারো খেয়ে যাবো না দুনিয়া থেকে না হয়ে ঝান্নমে চলে যাব সুতরাং আমি জমি বিক্রি করে দরকার পরিশোধ করবো এই যাবো ছুটি যাচ্ছে টাকা নেই এসে দেবো আচ্ছা নিজের টা কমাতে চাই না নিজের সব ঠিকঠাক রেখে নিজের কমাতে চাই না ওই যে খাওয়া দাওয়া চলছে কমাতে না ইলিশ মাছ খেতে হবে দামে এসেও ঋণ পরিশোধ করতে পারিয়ান না পারি বোঝা গেছে না দামি দামি মোবাইল ব্যবহার করতে হবে নতুন নতুন যে সব মোবাইল আসছে তা নিতেই হবে সে ঋণ পরিশোধ করতে পারিয়ান না পারি আবু শুধু ঋণ না মানুষকে তোকে ভিসা দিব তোকে ফ্যামিলি ভিসা দিবো তোকে ভিজিট ভিসা দিব তোকে এই করে দিব আর পাকিস্তান আর টাকা নিয়ে দুধাও টাকা নিয়ে উধাও টাকা নিয়ে কত যে ভালো ভালো মানুষের নামাজ মানুষের টাকা নিয়ে আমাদের সামনে অনেক ঘটনা এই এক বছর মধ্যে আছে কেউ কাউকে ফ্যামিলি ভিসা দিয়ে এত টাকা দাও আর খেয়ে দিয়ে বাড়িতে চলে গেছে অনেক মানুষ ভালো মানুষদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে যাবে কোথায় বদ্ধ এত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর আখেরা আল্লাহ পাকড়া তো এমনি আছে না কখনো আবু সালি আমাদেরকে নির্দেশ দিতেন যে আমরা যখন ঘুমাবো আইয়াস আল্লাহিল হয়ে ঘুমার অনেক উপকারিতা আছে बाल्य मृत्यु शिशु मृत्यु मुखे बुके पेटर भरे चीथे शुले क्षति बा आई আর নবিসাম এমন সময় বলে গেছেন মেডিকল মেডিকেল নাম গন্ধ ছিল না কিন্তু নবীর ইমান ছিল প্রতিমান মজবুত ছিল করতে হবে জাহান্নাম বলে ভয় নাই কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে যে পুরুষদের পুরুষত্ব ধ্বংস হয়ে যায় দুর্বল হয়ে যায় টাকনা বারবার করে টাচ করার কারণে কারণ সেটা হচ্ছে সেন্সিটিভ এরিয়া শরীরের যখন বারবার ঘষা লাগে আর যদি নিচে কাপড় পরি তাহলে তো বিবি পালিয়ে যাবে বা ডুবে পানি খাবে ছাড় আল্লাহ ভাই হলো না জাহান্নামের ভাই হল না এই মুসলে সাহাবিরা এইরকম চরিত্রে ছিলেনা দাবে এরকম ছিলেন নবী বলেছেন বলেছেন বাস টাকা নিচে কাপড় গেলে জাহান নামে যাবে টাকনা ঢাকলে জাহান নামে যাবে কাপড় ওপরে থাকতে হবে কাপড় একজন ডান দিকে বলতেন আল্লাহ ওরবাল বলতেন হে আল্লাহ যিনি আকাশ সমূহ রব ওর্বাল আর যে পৃথিবীর মালিক ওরব্বাল আরশিল আজ মহান আরসের অধিপতি রব্বানা আমাদের রব ওর্বা কুল প্রত্যেক বস্তুর রব যিনি ফর্ণকারী অন এবং বীজকে বিদীর্ণকারী বীজে ফাটল সৃষ্টিকারী বীজ থেকে যে অঙ্কুর গজান আল্লাহ তারপরে আপনার যে কোনো শস্য দানা হাব ছোট দানা আর এই যে খেজুরের খেজুরের আটি আটি যেগুলো অথ আমের আটি তোমার কাছে আশ্রয় চাচ্ছি প্রত্যেক বস্তুর অনিষ্ট থেকে সব কিছুর অনিষ্ট আছে আপনার ম্যানেজার অনিষ্ট আছে না নেই একটা দয় যথেষ্ট আল্লাহ মিন আবে कुले से, कुले से, मानुष, जीव, गाज, पाला, गाड़ी, बाड़ी, नारी, सुस्तता अनिष्ट आज जौबाते विष्ट आज टे गा अभाव गुमरा ऋण मीन कर मी सबेश समस्त मुखस्त कर अनिष्ट थे आश्रय कमना करपाल तुम्हारे हाथ रही आल्ला हाथ बेल्ला मुस्टर बे सृष्टि পূর্বে কোনো কিছু নেই ওয়ান তাল তুমি সর্বশেষ ফালাইসা বাদ আকাশ তোমার পরে কোনো কিছু নেই ওয়ান তাল তুমি প্রকাশ ফালাইসা ফাশাহ তোমার ওপরে কিছু নেই ওয়ান বাতন তুমি আভ্যন্তরীণ হ্যাঁ বা তুমি গভীরে ফালাইসা দাশাই তোমার কিছু নেই আবু হরজি আল্লাহ থেকে বর্ণনা করতে আবহরার ছাত্র নবীলাম থেকে আবুহরাজি আল্লাহাদিস বর্ণনা করেছেন সহিমাদিস আল্লাহ তালা বর্ণিত রয়েছে ঘোড়ার পিঠে চেপেছেন এগুলি ছিল নবীশ বাহন এগুলি ছিল সবার হ্যাঁ গাধার চাইতে একটু উঁচা হয় আর ঘোড়ার চাইতে নিচা হয় আর বলা হয়ে থাকে যে गाधा गाधी ना गा, गा, गाधा गाधा पुरुष और घोड़ी स्त्रीलिंग घोड़ारहबे जा बड़ा मिलने की गर्भ धारण कर पाता खच्चर है तचर एक जत ओर जी जे गाधार चाय ऊंचाई घोड़ार चायते छोटो নিষেধ করেছেন মানে গাধা দিয়ে ঘোড়ির মালিক বাচ্চাটা এক তো মূল্য কমে যাবে ঘোড়ার বাচ্চা ঘোড়া যদি হয়তো তোর মূল্য আলাদা তারপরে ওর কোয়ালিটি আলাদা ঘোড়ার শক্তি এবং ঘোড়ার যে স্পিড আলাদা কিন্তু যখন সেটা বাপ গাধা হওয়ার কারণে বাচ্চা যখন হইলো বাচ্চাটা স্পিড কমে গেল দাম কমে গেল তার দিকে উঠেছে খচরটি ফাঁকা দুলতিহী মনে হচ্ছিল যে এমন উপক্রম হয়েছিল যে নবিসালকে মনে হয় আছাড় গিয়ে ফেলিয়ে দিবে এমন লাফ দিয়েছে খরচরটি আকবরণা করলেন কবরে যেগুলো দাফন হয়ে আছে যে লোকগুলো এদেরকে কেছেন কালারা জোরু একজন বললো আনা আমি চেনি কারা ফামা মাতা ফামাতা এরা কখন মারা গেছে কালা মাতুফিল ইসরাক শিরকের আমলে মারা গেছে অর্থাৎ ফা আল্লাহাজ কবুরে এই পরীক্ষা নিরীক্ষা হবে তাদের কবরী অর্থাৎ জিজ্ঞাসাবাদও হবে আর কবরে আজাবো হবে অসৎ লোকদের আজাব হচ্ছে এই আজাব তোমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ শুনিয়ে দিতে আমি দোয়া করতাম যে আল্লাহ আমার সাথী সঙ্গী সাহাবিদেরকে যে কবরে আজাব হচ্ছে একবার শুনিয়ে দেওয়া যে কত চিৎকার করছে আজাব আর শাস্তিতে दाफन ही कर आजब शुरू हो ओपरे फेले रखे तो देखते पा आज है सूत्र भावसेबर भरे दिल आजब ना कबर क्यों जो दाफन ना कर फेला रखे सड़े जाएब মাছের পেটে চলে যা তবু আজাব পানিতে ভাসিয়ে দেয় সেই সময় আল্লাহ শুনিয়ে দিয়েছিলেন এবং ওই খরচটি উপলব্ধি করতে পেরেছিল বুঝতে পেরেছিল যেন ভয় লাভ দিয়েছে চিৎকার শুনে লাভ দিয়ে খরচটি তো মা আলাই নবী অজর আমাদের দিকে মুখ করে বললেন আল্লা আশ্রয় গ্রহণ করো জাহান্ন থেকে যখন বহু বছর বলবেন তখন কি বলবেন নউজ বিল্লাহে একা বলবেন যখন আউজ্লাহে ফাঁকা তাউবিল আজাবিল কাবরে কবর আজাব থেকে তোমার আল্লাহ আশ্রয় গ্রহণ করো সাহিরা বলেন নাউজুবিল্লাহ মিন আজাবিল কাবরে তারপরে নবী সাজ বললেন তাহন মুখস্থান নামে রাজা এগুলো মুখস্ত আছেই তাই না এতটুকু বাড়তি মুখস্ত করেন কি আল্লাহ আউজা মিনাল ফেতানা মিনহা মান্লাহা মিনাল ফেতান मा जहारमिन तुम ग्रहण करोपन प्रकाशन पड़े गला मुसीबत भी पदापदे गा प्रकाश्य फितना सबा फित मानस नजरे आसे আর সবাই জেনে নিয়েছে যে আপনি ভুগছেন আর যার সাথে প্রেমে সে ভুগছেন কাউকে জানতে দেননি আপনি অমাবধান গোপনীয় ফিতনা রাতের অন্ধকারে বুলু ফিল্ম দেখি হ্যাঁ পর্নগ্রাফি কিন্তু কেউ জানেন আপনার সাথীর সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে মাসা আল্লাহ সেন্টারে আসছেন দিন শিখছেন হয়তো আর মাসা আল্লাহ খুব ভালো ভালো কথা লোকজন তো ভাবছে যে খুব মুসল্লি মাসা আল্লাহ হ্যাঁ আর ইদিকে বলু ফিলিম দেখছি গোপনে গোপনীয় ফিতনা আল্লাহ মিনা কিছুদিন আগে রিয়াজ দর হয়েছে এই ঘটনা এর আগে কয়েকবার বিভিন্ন রকম শরীরে মসজিদের মসজিদের খাদে দে মসজিদে আজান দেয় না থাকলে নামাজ পড়ায় মসজিদ না থাকলে আজান দেয় আর কি যেটা গোপনীয় ফিতনায় লিপ্ত ছিল দীর্ঘ সময় আল্লাহ লাঞ্ছিত করে দিলেন জাহির করে আর আখের হাতের তো আছে যদি গোপনে থেকে যায় তো আল্লাহর কাছে তার হিসাব আছে যদি বিনা তো চলে যায় দুনিয়া বাপমা জানি না ছেলে কোথায় গিয়ে বুঝে আছে কোথায় গিয়ে বুঝে আছে আয়েস আয়েসের শিকার হয়ে গেছে আল কায়দার শিকার হয়ে গেছে বুঝে গেছে হচ্ছে না হচ্ছে না জি কিছু থেকে উপকৃত না হয়ে অান্তি সেখানে দু একজনের খবর পেয়েছে ওই রকম যে আমাদের সহিয়া কলেমদের বক্তব্য গুলি প্রচার করে করে ওর মাঝখানে একজন চরমপন্থী আছে দেশে চরমপন্থী বড় ফেতনা ওর মগজে ঢুকে আছে যে এখানে শুধু তহিদ এর কথা শুনছি আসলে আমাদের আরো কিছু করতে হবে যা করছে নাকে সাইকেরা শিখাচ্ছে না আমাদেরকে ওটা ওই করছে যে লেগেছে আর ওই যে সন্ত্রাসীদের কেসে অথবা চরমপন্থী ওই আপনার বাংলা ভাই আব্দুর রহমানের মতো ওই সব করতে গিয়ে গিয়ে সরকারকে কাছে এক লোক তো যে রিয়াজ থেকে কিছু ছেলেরা পঁচিশ লক্ষ টাকা ওকে উঠিয়ে দিয়েছে আর ও নিয়ে নাকি ও যাবে এতে বার্মা যাবে বার্মা কেন ঢাকা যায়নি ওর ভক্তরা সব গিয়ে পয়সা আছে বর্ডারে আর ও যায়নি আর তার কিছুদিন পরে ধরা খেলেন আর অনেক কিছু প্রকাশ পায় না অনেক কিছু আর যদি জুলুম করে কেউ ধরে তো তারা এমনি নিঃসন্দেহে জানবে কিন্তু যদি এরা ওইরকম চরমপন্থী হয় তাহলে তাদের এটি শাস্তি উচিত শাস্তি যে তাদেরকে ধরা উচিত এবং তাদের দমন করা উচিত তাহলে এই দু মুখস্থ ইনশাল্লাহ কি আল্লাহা মিনালনা এইটু ধার্মিক হওয়ার পরে বেদিন ছিল নামাজ নামাজ কিচ্ছু ছিল না ধার্মিক হওয়ার পরে এখন আলেমদেরকে আলেম মনে করে না। এরা দরবারি আলম হ্যাঁ এরা শুধু গরিবদের তহিদ আলোচনা করে হ্যাঁ যে যত বেশি সরকারের বিরুদ্ধে বলতে পারে তত বড় হিরো সে আসলে এইটা সালামদের দই কেনা ইমাম আবুানি বা সাফি মালিক আহমদ এই বড়ো খাদেন সাহাবাইকরাম তাবের পরে তারা কি সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকাটা দেখান তো দেখি তাদের এমন একটা কোন কিতাব দেন যে কিতাবটা আমি পড়ব আমাকে দেন আপনারা বাজার থেকে নেড়ে দেন যে তারা সরকারের বিরুদ্ধে এই লেকচার গুলো দিয়েছেন অথবা এই লিখা লিখেছেন ব্যাস আমি চাই তাহলে এই যে মন মানসিকতা যে যত বেশি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি তত বেশি সে সাহসী दायित्वा लाठी अस्त्र ना अपना दायित्व ना, ना, ना ওইটা শাসক গোষ্ঠীর দায়িত্ব এবং তার দায়িত্ব সম্পর্কে তারা সচেতন হবে আপনার জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা করা হবে আপনার ওপর ইসলামের যে পাঁচটা খুঁটি আছে মাত্র তিনটে ফরজ কি ফরজ फरोज, और चे रोजा रखते मात्रो तीन मा आदय मार शार ठीक आरोप লাই রাহিল্ক নেই আর মোহাম্মদ রসুল্লাহাত নেই বোঝা গেছে বেদাত মুক্ত আর তারপরে পাঁচকেন রোজা রাখবেন রমজান মাসে সবাই রোজা রাখছে আপনি এমন অসুস্থ অসুস্থ না সারা জীবন রোজা রাখতে পারলেন না সব লোক হওয়ার পর থেকে সারা জীবনটাই অসুস্থ কিন্তু মরছেন না হতে পারে না মাত্র পাঁচটার মধ্যে দুটো আদে করলেন আসল যেগুলি ইসলামের ফাউন্ডেশন পাঁচটার মধ্যে মাত্র দুটো আদে করলেন জান পাবেন না পাবেন না एक दिन हिलोचना कितर दिन कर जिंदगी इसलम बर्बाद ये इसलम्सा कर थीरा करते दिन जर सार्षम क्षमता आत सरकार क्षेत्र सरकार নিজের সম্পর্কে সচেতন হবে সে মুসলিম সরকার যখন মুসলিম শাসক যে আমার দিন কায়ম করার একটা আর একটা কোর্স আছে যেটা কমপ্লিট করতে হবে তিনি তার জন্য সচেষ্ট হবেন তার জন্য তাদেরকে সৎ পরামর্শ দিতে হবে তাদেরকে খেরখাই করতে হবে তাদেরকে নসিহত করতে হবে তাদেরকে উপদেশ দিতে হবে কিন্তু না তোমরা করছো না তোমাদেরকে টেনে ফেলবো আমরা করব আপনারাই করবেন এ নিশ্চয়তা আছে না আপনি ওই রকম করতে চান কি সব কেন আপনি নিজের কাজ করেন নিজের চরকায় তেল দেন ইসলামকে বুঝার চেষ্টা করেন এবং যতটা আল্লাহ আপনার ফরজ করে ততটা ঠিকভাবে আদায় করেন আর দুনিয়ার যে বহু ফিতনা আছে এই সব ফিতনা থেকে বেঁচে থাকেন যে আজকাল এই শ্রেণীর লোকদের যারা ভুল ইসলামের ব্যাখ্যা করছে তাদের বই পুস্তক হ্যাঁ তাদের লিখনই তাদের বক্তব্য হচ্ছে ফিতনা ভাল্লা করে রাখেন আল্লাহ ফিতান माँ जहा हमें तरफ बढ़े प्रभावित दिन ठीक है सुन्नार अनुसारी शीर्ग विदात मुक्त और जत फरज आ सब आदाय कर रुजी हालाल खा तो भूमिका देखी ना एक मत दिन ফিতনা নিরসন হয় তাহম তাহলে বেশি বেশি এই দোয়া পড়বেন আরব শেখেরা এই দোয়া খুব বেশি পড়ে খেয়াল করেছেন কিনা তারা বীর নামাজে যে বেতরের নামাজ আল্লাহ আল্লাহবেদিস মুসলিমের রয়েছে আল্লাহানি মা আজাহরিন তাহলে সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত ঘুমের অবস্থায় নিদ্রা অবস্থায় কেউ যদি ভয় পেয়ে যায় ঘাবেন তো ভয় পেয়েছে চিললে উঠেছে যে হ্যাঁ বা থরক করে সইটা কাঁপছে হয় না অনেক সময় আপনি এত ভয় পেয়েছেন রকম যদি হয় নগদ নগদ ফায়দা আর আমি পরীক্ষা করে দেখেছি যদি এরকম হয় সাথে সাথে যখন পড়ে সাথে সাথে পড়ি আর তারপরে শয়তান আর ওই রাতে তো শয়তান আসতে পারবে না ওই রাতে আর শয়তান আসতে আপনার কাছে না পরীক্ষিত আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের দ্বারা আশ্রয় গ্রহণ করছি মিন গাজাবেহি আল্লাহর গজব ক্রোধ থেকে ওই কাবি আল্লাহর শাস্তি থেকে অশারে আল্লাহর निकृष्ट सृष्टि शान और शयतान को मंत्रणा थे शयतान आसुक उपस्थित हक अर्थात आल्ला शयताना आसते যদি এই দোয়াটি পড়ে নেন ফাইন হাদুর রাহু তাহলে এই ঘুমের অবস্থায় যে ভয় পেয়েছেন বা ঘাবেন কন ক্ষতি হবে না কোন ক্ষতি হবে না কোনো হচ্ছে হাসান আরো এখানে আরেকটা আমল আছে এই দোয়াটি পড়ার পরে বামটিকে তিনবার থু থু থু করবেন আর তারপর ডানদির কাছে শুয়ে যাবে জানা আছে আমলটি না শোনেন নাই প্রথম শুনছেন হ্যাঁ আমল করবেন পরের হাষ্ট্রিতে ওই ব্যাখ্যাটি আছে যেটা ভয় পাচ্ছে যে কোন স্বপ্ন আজকাল অনেকে স্বপ্ন দেখেন আমার মা মরে গেছে আমার বাপ মারা গেছে হ্যাঁ আমাকে সাপে ধ্বংস করছিল ইত্যাদি ভিতরটা কাঁপছে ফালিয়া তাহাওয়াল আপনি অন্যদিকে পরিবর্তন হয়ে যান মানে অন্যদিকে আর এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করেন আল্লাহমিয়াস अशारे माफिटी संक्षेपरण शयतान शयतान दिवे رضي الله تعالى عنہা থেকে বনীතුকলছেন কান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুলুল্লাহ আমাদেরকে এই দোয়া শিখাতেন আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বি ওয়া আশহাদ আনতা রব্বু কুল্লি শাইইন ওয়া ইলাহু কুল্লি শাইইন আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আননা মুহাম্মাদান আউযুকা ওয়া রাসুলুকা ওয়াল মালায়িকাতু আশহাদুন আউযু বিল আউযু বিকা মিনাশ শাইতানি ওয়া আশরিকিহি ওয়া আউযু বিকা আন আত্বরিফা আলা nafsi ইসমান আও আজরুহু আলা সুল্লাহাম পড়তে বলেছেন এবং পড়েছেন মুসনাদ আহমদের হাদিস জি রসুল এই আল্লাহ আকা জমেনের সৃষ্টিক্তা আলম আল গাইব দৃশ্য অদৃশ্যের জ্ঞানী তুমি সবকিছু রব এবং সবকিছুর মাহবুদান একক তোমার আশ্রয় গ্রহণ করছি শেতান থেকে শৈতানের শিরিক থেকে ইসমান আর আশ্রয় গ্রহণ করছি যাতে করি আমি নিজের জীবনে কোনো গুনায় লিপ্ত না হই बेनमजी नाम लोक धीरे धीरे बेनमाजी बनिए देंगे पान करके सिगारेट धरिए दिलेन আপনি জ্বর দেখুন আরেকজনকে জ্বর জ্বর দেখা দিলেন হ্যাঁ দেখেন আর ওই লিঙ্ক পাঠাইতে আমি যেন পাপি না আর অন্য কে আমি যেন পাপী না বানিয়ে আজকে প্রায় পনেরোটির বেশি দু আপনাদের সামনে শুনেলাম আর নয়টা বেজে গেছে आलोचना शेष आल कर मुखस्त करकमें अनिष्ट थे आखिरतर बेचे थारौफिक कर दान करानी भाड़ा देना भाड़ा देते हैं দেশে যেখানে মুসলিম সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু মুসলিম কাস্টমার হয়তো পাচ্ছেন না কিন্তু যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ সৌদি আরব যেমন বাংলাদেশ মুসলিম কেন আপনি কাফেরকে কারণ বেশি কিছু না হলো তাদের পূজা পাঠ হবে হ্যাঁ তাদের শিরকি কুফরি কাজ হবে এবং বিভিন্ন পাপি তারা মদ খাবে তারা শুক্রের বস্তু খাবে তারা যে কোনো হারাম কিছু খাবে আপনার বাড়িতে আর আপনি हराम खु क्षेत्र करा क्योंकि परोक्ष भावनी कर सुविधा दीप कर मसला कारण भिन्न खाई का करो, क्षेत्र बसबाज से बसबा करते एक काफे हराम खा हराम देख कर परोक्षित हराम बोलना पक्षान सरसरी हराम्वी बैंक भाड़ा दी इन्सुरेंस जुआ कम्पानी के भाड़ा दी अथवा मदर दोकान भाड़ा दीचन अथवा अपनी हुक्का सीगारेट दोकान भाड़ा दीचन बीड़ी कम्पानी को भाड़ा दी तक हराम हराम कर उद्देश्य पाप कर भाड़ा ना हो गया